বাংলা মানবতা সমাধান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 যে আল্লা রসোল তো ভালো পরিবারের মেয়ে একটা ঘটনা ঘটে গেছে আইন এটা আল্লাহ দালার দেওয়া বিধান আল্লাহ রসোল এর উপরে খুব রাগান্বিত হলেন এই কথার উপরে এবং বললেন যে তোমরা বলো কি লাউ সারেকাত ফাতে মতবিন্দা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 মূল সূত্রটা জেনে নিতে হবে সারা বিশ্বের নবী মোহাম্মদ সাল্লা তারা বিশ্বের লিডার তিনি কি বলছেন যে ধ্বংস হয়েছে তোমাদের পূর্ববর্তী কোন চুরি করলে চুরি করলে তাকে ছেড়ে দিত দামি পোশাক পরা নামি মানুষ কখনো কেউ তাদের দেয় না যে দোষ হ্যাঁ আর যে দুর্বল চুরি করতো তাদের উপর বিচার কার্যকর করতো এই নীতির থেকে সরে আসতে হবে সর্বপ্রথম আমার দেশের কেউ অপরাধ করলো চুরি করলো ডাকাতি করলো আমার মেয়ে ফাতেমাজিদু চুরি করে আমি ক্ষমা করব না আমি হাত কেটে দিব কত বড় মূল নীতির আমাদের ফিরে আসতে হবে অপরাধ অপরাধ করেছে সেখানে আমাদের এ ব্যাপারে যে যখন তোমরা বিচার কার্য করবে ন্যায়নীতি তোমরা প্রতিষ্ঠা করবে ন্যায়নীতি প্রতিষ্ঠা করে তোমরা বিচার করবে এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমার পিতা মাতা বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে ন্যায় অনুসরণ যদি বিচার তোমার বাবা বিরুদ্ধে যায় অথবা নিকট আত্মীয় বিরুদ্ধে যায় বিরুদ্ধে তিনিছিলেন জি এই জন্য কাজী সুরাই সুরাহের দরবারে আল্লাহ গিয়ে বললেনটা আমার তখন কাজী সাহেব বললেন কাজী তো আলী রাহ নিয়োগ প্রাপ্ত তিনি জিজ্ঞাসা করলেন যে সাক্ষী আনতে হবে তিনি নিজের ছেলে হাসান হুসাইন রিয়াল তাদেরকে নিয়ে গেলেন যে এরা সাক্ষী যে এই বা এই আমার তখন তিনি বললেন যে সন্তানের ছেলে সাক্ষী বাপের জন্মগ্রহণযোগ্য নয় তখন কাজী সাহেব বললেন যে আরও কি সাক্ষী আছে বলে আর কোন সাক্ষী নাই তখন ফাইসলা করে দিলেন যে ওই সময় তখন দেখলো যে এরকম বিচার যে নিয়োগ প্রাপ্ত কাজী আর সে বিচার করে যেহেতু তিনি সাক্ষী আনতে পারেন নাই বিচার করে দিলেন ইয়াহুদির পক্ষে তখন এই ন্যায় বিচার দেখে তিনি মুসলমান হয়ে গেল আল্লাহ এবং তিনি বললেন যে এটা তো তারই কিরকম ন্যায়নীতি যেখানে খালিফতুল মুসলিমিন তার নিয়োগপ্রাপ্ত কাজী সেও তার এখানে কোন পক্ষপাতিত্ব বা তার পক্ষ হয়ে রায় এরকম কোন চিন্তা ভাবনা করলেন না ইসলাম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 এখন আর কোথায় যাবো জাহেদ বিন সাবেদের ওখানে যাই হতম আসামি আরেকজন আরেকজন জায়দ বিন ওখানে গিয়ে তারপরে বিচার পেশ করা হল সাবেতো হত হয়ে বললেন আমিরুল মুমিন আপনি একটু বসেন হজ তোমর বললেন হায়দ আউআল তোমার কাছে তো বিচার নিয়ে এসেছি আমরা কিন্তু প্রথমেই তো তুমি ব্যয়নি শুরু করেছ যখন কোর্টে আমরা দাঁড়াবো তখন আসামি বাদী দুজন সমান তুমি বসতে বলতে পারবো না বসলে দুইজনের দিকে সমান দৃষ্টি হবে সমান ভাবে শুনতে হবে মানে দর্শক শ্রোতা আমরা সত্য একটি বিরতির পরে আপনাদের সামনে এই ইম্পর্টেন্ট ডিসকাশন নিয়ে আবার ফিরে আসবো ইনশাল আপনারা আমাদের সাথেই থাকবেন more, আশা us! for stories of the prophet Zain Pika and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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পৃথটিভীর সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের আলোচনায় ফিরে এসেছি অনেকেই মন্তব্য করেছেন উইথিনুড ইসলাম ডিক্লার ইসলাম প্রোক্ বিটুইন জুডিশিয়াল অ্যান্ড এক্সিকিউটিভ পাওয়ার অনেক পাশ্চাত্যের মানুষের মন্তব্য করেছেন ইসলামের সূচনা থেকে ইসলাম এই প্রশাসন থেকে বিচার বিভাগকে আলাদা করেছে।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 তার সামনে বিচার বিভাগের সামনে যত বাধা যত টাকা পয়সার খেলা যত সিস্টেম আর যেভাবে এটাকে বিভিন্ন আটকে রাখা হয়েছে সরকার ইচ্ছা করলে মামলা রেডি করতে পারে প্রশাসন মামলা দিবে পুলিশ তাকে ধরে নিয়ে আসবে আবার কোর্টটাই বলতে গেলে তো সরকারের আওতাই থাকে আবার কিছু সরকারের পালা যাবে দেশটাও সরকার চালায় সরকারের প্রশাসন ধরে নিয়ে যাবে বিচার অনেকটা সেখানে বিচার করবেন সরকারি সরকারের সরকারের পক্ষে কাজ করবে আল্লা রসুল সাল সাল্লাম এ ব্যাপারে স্পষ্ট বলেছেন যে একজন মজলুম আর একজন জালেম দুইজনই বিচারকের সামনে এসে দাঁড়াবে এখানে কোনো তোমরা খুব হিসাব করে বলিও কেননা কেউ যদি কথায় বাক্পটু হয় আর সে যদি আরেকজনকে পরাজয় করে আল্লাহ আল্লাহ নবী হজ্জাতে সে যদি তার কথাতে খুব হয় সে যদি আরেকজনকে পরাজয় করে ফেলে অথচ সে নাহক পথে আছে তাহলে তার জন্য যে আমি বিন ইসমাইলকে বলতে বলছিলাম যে আপনি বলুন এই বিষয়টি আরো এটা একটা পাশ্চাত্য সভ্যতা এখন তো আমাদের ইসলাম আমাকে যেভাবে দিচ্ছে যে লাই লাইউল্লাহুল বিস ইম মানুষ যখন মাজলুম হবে তখন সে ফরিয়াদ করবে ওখানে দাউদ আলাহ সালামকে আল্লাহ পাক যে কারণে ধরেছিলেন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 একদিকে হাজির করবেন যার টাকা নেই তার নিজে তোমার দেখি অত দেখতে তার জীবনে শেষ আদনা সব জমি নিতেও পারে সে তো বাক্যটাকে আমাদেরকে স্মরণ করতে হয় যে আল্লাহ রসোল বলছেন যে তোমাদের উপর এমন একটা সময় চলে আসছে যে লায়িল কাতেল কাতালা অলাল মাকতুল ও ফিমা কোথেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম আর নিহত ব্যক্তি বুঝবে না কেনা হলো এখন একজন লোককে জেলে দিয়ে দিয়েছে ও সেই নিজেই জানে না আমি কেন জেলে আসি কেন জেলে আসলাম বিশ বছর 30 বছর যাবত আপনার ওই জেলে মানুষ আছে তার জানা নাই যে আমি কেন আছি জেলে একজন মানুষ বাড়িতেই ছিল না এক নম্বর আসামি অথচ দেশে সঙ্গে ব্যস্ত কিন্তু হাজার হাজার মানুষ কি কারণ জেলে ঢুকছে কেনা থাকতেছে কেন বেরোতে পাচ্ছে না কেন পৃথিবীর আলো থেকে তারা বঞ্চিত কেন তাদের জন্মতা তাদের দেওয়া হয় না সেটা আমরা অবশ্য শুধু কোন একজন বিচারক কে করে আমরা বলি না একটা পরিস্থিতি লক্ষ্য করে বলছি প্রত্যেক যারা এসব স্থানে আর হক নষ্ট করছে তাদেরকে আমরা অনুরোধ করে রাসুলের এই বাক্যটি শুনিয়ে রাখতে পারি যে আপনারা এ ব্যাপারে সতর্ক সাবধান থাকুন এবং নিজের পথ গুটিয়ে নেন তার নিজ নিজ হক প্রদান করা হবে এমন কি একটা সিংওয়ালা ছাগল যদি অসিংলা ছাগলকে গুতা থাকে তাহলে বিচারের কাঠগড়াতে অসিংলা ছাগলকে সিং দিয়ে আল্লাহ তালা বলবেন যে তুমি গোতামেরা পরিশোধ করে নাও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 যে আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি যদিও আমাদের প্রিয় দেশ হিসেবে আমরা গর্ব করি তারপরও পৃথিবীর সব করাপশন থেকে আমরা সবার আগে থাকি থাকবে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে একটা সংস্থা রয়েছে যা রেটিং করে যে দুর্নীতি করাপশনের ক্ষেত্রে এই পৃথিবী থেকে এগিয়ে আছে তার ভিতরে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 প্রভাবের কারণে দেখা যাচ্ছে যে দুর্নীতিগ্রস্থ লোককে নিয়োগ দেওয়া হচ্ছে ঘুষের মাধ্যমে তা হচ্ছে আমি বিচারবাস থাকত যতদিন পর্যন্ত বিচারক না হবে আর এক্ষেত্রে ঘুষ এবং প্রভাব যতদিন পর্যন্ত হ্যালো বন্ধ না হবে এবং ঘুষ প্রদানের বন্ধ না হবে ততদিন পর্যন্ত সঠিক আমরা পাব না আমি এক সময় সৌদি আরবের যে না। সৌদি আরবের একটা রায় ঘোষণার সময় ট্রান্সলেটর হিসাবে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল সেখানে দেখছি কাজী সাহেব বারবার টিস্যু পেপার দিয়ে কপাল মুসতেছিলেন ঘামে অথচ শীতের দিন তো আমি জিজ্ঞেস করলাম যে কি আপনি আনিজি ফিল করতেছেন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 এবং এই প্রভাব প্রতিবে যে আমি যে লোকটাকে প্রাণ দণ্ড দিচ্ছি এর জবাবদিহির কাঠগর আমাকে দাঁড়াতে হবে আলোচনা আমাদের খুব সংক্ষেপ করতে হচ্ছে ইসলাম প্রতিকার পাওয়ার অধিকার দিয়েছে আইনের চোখে সবাইকে সমান করেছে যে কেউ ওমরের কাছে বিচার হচ্ছে না এই জন্য তারা সন্তুষ্ট যে হ্যাঁ বিচার বাজবে আবু তালু খলিফা হয়ে প্রথম ভাষণ দিলেন আল্লাফ দুর্বলের অধিকার তার কাছ থেকে আমি আমি দুর্বলকে ফিরত দিতে পারি আর তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল লোকটা সবচেয়ে শক্তিশালী যতক্ষণ পর্যন্ত না তার হক আমি তার হক যে তার কাছে ফেরত এনে দিতে পারি শুধু কথার ফুলজনী কথার পেছা পেছি যুক্তিতর্কের কসকস শুধু বিবৃতিবাজি এগুলা কোনো মনুষ্যত্বের আলামত নয় এগুলা কোনো সুন্দর শাসন ব্যবস্থাও নয় সুন্দর বিচার ব্যবস্থাও নয় সুন্দর বিচার ব্যবস্থাও নয় ডাইরেক্ট প্র্যাকটিক্যালি প্রমাণ করতে হবে আমাদের আমি কাউকে দোষ দিচ্ছি না যুগ যুগান্তরে ইসলাম থেকে সরে পড়ার কারণে এবং অনইসলামিক এবং অন্যদের বানানো রীতি সিস্টেম ইত্যাদি আমদানি করতে করতে করতে করতে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 পলিটিক্স করাটাই যেন আমাদের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে মানুষ নয় এই কালচার থেকে যেন আমরা ফিরে আসতে পারি আল্লাহ আমাদেরকে সকলকে সে তৌফিক দান করুন আনিলাম রবিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক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 IRA-5 Quadrant Court UK थ्री जीरो 024192 টু ফোর জিরো 01132301 ওয়ান থ্রি টু থ্রি ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট পিস মানবতার সমাধান